আমার সমাজে এখন নব্বই পার্সেন্ট মানুষ তাহিদ চিনে না যারা চিনে তাহিদের প্রকারগুলো জানে না যেহাদ তো সর্বোচ্চ শৃঙ্গ ইসলামের সর্বোচ্চ শৃঙ্গ আর নিচে তো তৈরি করতে পারি নাই উপর করে সমাজের মানুষগুলো যাদের তাও পিত নেই তাদেরকে নিয়ে কি হাদের করবেন বলেন আমাকে অর্থে যেখানে মুসলমান কয়জন আছে আমরা খুঁজে আমাদের সন্ধান আমাদের জরিপ করাই জটিল মুশকিল ব্যাপার সেইখানে আপনি জিহাদ করবেন জিহাদের বিষয়ে বেশ কিছু ভুল ব্যাখ্যা বিভ্রান্তি ও সংশয় আমাদের দেশে প্রচলিত আছে প্রচলিত এসব সংশয়ের কারণে সত্যের সন্ধানে ও অনুসরণে আন্তরিক অনেক ভাই বোন জিহাদের ব্যাপারে বিভিন্ন ভুল ধারণাকে গ্রহণ করেছেন এর ফলে একদিকে যেমন ইসলামের বহিশত্রু, কাফের ও মস্মিক লাভবান হচ্ছে তেমনি অন্যদিকে এর ফলে জিহাদের ব্যাপারে বিভিন্ন উগ্রবাদী ও চরমপন্থী ধ্যান ধারণাও অপসার পাচ্ছে আমরা ধারাবাহিকভাবে ইসলামের এই পবিত্র বিধানটিকে নিয়ে সৃষ্ট সংশয়ের ধূম্র অপসারণ করতে দালিলিক আলোচনা ও ইসলামের ইতিহাসের আলোকে জিহাদের ব্যাপারে সঠিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করব যে উল্লেখ্যিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর সম্মানহানি বা অনর্থক সমালোচনা করা আমাদের উদ্দেশ্য না আমরা কেবল দিন ও উম্মার বর্তমান অবস্থার সাথে ওতপ্রোতভাবে জড়িত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের ব্যাপারে ইচ্ছায় বা অনিচ্ছায় সৃষ্ট বিভ্রান্তি ও ভ্রান্ত দাবির ব্যাপারে সঠিক অবস্থান তুলে ধরতে চাই আমরা কেবল অতটুকু আলোচনায় সামনে আনতে চাই জানা আনলেই নয় জিহাদের বিষয়ে আসলে অনেকে একটি প্রশ্ন উত্থাপন করেন যে যেখানে মানুষের আকিজাই ঠিক নেই তাওহিদ নেই ইমান ঠিক নেই সেখানে জিহাদ কিভাবে হবে যেমন শেখ আবু বকর জাকারিয়া তার এক বক্তব্যে বলেছেন বর্তমান সমাজে নব্বই মানুষ তাওহিদের সঠিক ব্যাখ্যা জানে না তাই এমন অবস্থায় জিহাদ হতে পারে না আমার সমাজে এই ধরনের বক্তব্য একই চিন্তার আরো কিছু আলিম ও দায়ীদের কাছ থেকেও শুনতে পাওয়া যায় এবং শেখ মোহাম্মদ সাইফুল্লাহ মাদানি এক বক্তব্যে প্রশ্ন রেখেছেন যে সমাজের অধিকাংশ মানুষের তওহিদ ঠিক নেই তাদেরকে নিয়ে কি জিহাদ করা হবে তিনি ব্যাপারটিকে তুলনা করেছেন ভিক্ষুকদের সামনে জাকাতের বয়ান করার মত অনর্থক বিষয় হিসেবে তিনি দাবি করেছেন ভিক্ষুকদের সামনে বছরের পর বছর জাকাতের বয়ান করলে যেমন তারা জাকাত দিতে পারবে না তেমনি এ সমাজের মানুষের সামনে জেহাদের বয়ান করে ফায়দা নেয়ের যদি এক হাজার দুই হাজার চার হাজার ফকিরকে একসাথ করে যদি জাকাতের ওয়াজ আমি বছরের পর বছর দুই বছর করি তারা জাকাত দিতে পারবে কিনা তাদের উপর ফলনই হয় যে মান্য করতেছে পীরের পূজা করতেছে ব্যক্তির পূজা করতেছে আল্লাহ রব আলের হক দুনিয়ার মানুষের মধ্যে বন্টন করে দিচ্ছে সেই সমাজের মানুষগুলো যাদের তৌকি ঠিক নেই তাদেরকে নিয়ে কি যে ওয়াজ করবেন বলেন আমাকে समाज बलोचनाशरिकी इमी सरिया कायम सम्भव नाप्त এ দেশের ৯০ শতাংশ মুসলিমকে বিহীন ও বিহীন উল্লেখ করে বলেছেন দেশে প্রকৃত মুসলিমের সংখ্যা নিয়ে জরিপ করাই দূর্ঘ ব্যাপার সেখানে অস্ত্র নিয়ে জিহাজি কার্যক্রম চালালে তা হবে সন্ত্রাসী কার্যকলাপ मुसलमान गणना करौगोलिक मुसलमान भूगोलिदर कित आल्लर भेड़ा सागल मार्का मुसलमान इसलमिहन मुसलमान इमान विहन मुसलमान काउंट कर संख्या ये फिगार य बड़े प्रकृत अर्थे ज मुसलमान কয়জন আছে আমরা খুঁজে আমাদের সন্ধান আমাদের জরিপ করাই জটি মুশকিল ব্যাপার সেখানে আপনি জিহাদ করবেন আপনি যদি জিহাদ করতে চান এরকম যদি অস্ত্র অস্ত্র ব্যবহার করেন তাহলে ওটাকে কোরআন এবং সুনার নিয়ম অনুযায়ী জিহাদ বলা হবে না ওটা সন্ত্রাসী কাজে রূপান্তরিত হয়ে যাবে শাহিদদের এ ধরনের বক্তব্য অত্যন্ত আশ্চর্যজনক কারণ তাদের কথা দুটি অর্থ হতে পারে এসব কথাকে যদি আমরা আক্ষরিকভাবে গ্রহণ করি তাহলে ধরে নিতে হবে যে বাংলাদেশে অধিকাংশ মানুষের তাওহিদ নেই তারা সিরকে আকবরে লিপ্ত এবং তাদের ইমান নেই যার অর্থ হল এই শাহেফগণ ঢালাও ভাবে এ ধরনের অধিকাংশ মানুষকে কাফের মসজিদ বুঝছেন কারণ যার তাওহিদ নেই যে বড় সিরকি নিমগ্ন যার ইমান নেই এমন লোকদের ইসলামী শুরিয়া আলোকে কাফের মুশিদ বলা হয় এটাই যদি শাহিখদের কথার উদ্দেশ্য হয় তাহলে নিঃসন্দেহে এটি জঘন্য তাকফিরি আকিদা ও কট্টর হারুলিয়া খারেজিদের অনুরূপ কথা তবে এই অর্থ গ্রহণ করলে শাহেকদের পরের কথাটি সঠিক কারণ যদি বাংলাদেশের অধিকাংশ মানুষ মুর্শিক হয় তাহলে তাদেরকে জিহাদের কথা বলা অর্থহীন মুসিকদের প্রতি প্রথমে দাওয়াত হবে তাওদের জিহাদ হল সৈদীয়তের ফরজ হুকুম যা মুসলিমের জন্য প্রযোজ্য আর সৈদের হুকুম মুর্শিকদের উপর প্রযোজ্য হয় না শাহিদদের কথার অন্য যে অর্থ করা যায় তা তাহলে আমাদের সমাজের অধিকাংশ মানুষ যারা তাওয়াহিদ যারা নিজেদের মুসলিম বলে দাবি করে তাদেরকে সাধারণভাবে মুসলিম গণ্য করা হবে তাদের মধ্যে আছে ইসলাম আছে তবে আকিদা তাহিদের প্রকার ভেদ সহ দিনের বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে অজ্ঞতা আছে যে অজ্ঞতা দূর করার জন্য তাদের উদ্দেশ্যে আলিম ও দায়ীদের দাওয়া করা উচিত এবং সাধারণ মুসলিমদের উচিত এলএম অর্জনের সচেষ্ট হবার মাধ্যমে দূর করা আমরা ব্যাপারে রাখি। এবং আমরা মনে করি তারা এই অর্থে বলেছেন তবে সেক্ষেত্রে জিহাদের ব্যাপারে তারা যে কথাগুলো বলেছেন সেগুলো আর সঠিক থাকে না কারণ বাংলাদেশের এই জনগোষ্ঠীকে যদি কাফের মুশ্রিকের বদলে মুসলিম গণ্য করা হয় তাহলে মুসলিম হিসেবে সুদীয়তের অন্যান্য ফরজ হুকুমের মতো জিহাদের হুকুমও বাংলাদেশের মুসলিমদের উপর প্রযোজ্য হয় সহজ ভাষায় বলতে গেলে বাংলাদেশের মুসলিমদের কি আছে তাদের উপর নামাজ ফরাজ হয় বাংলাদেশের মুসলিমদের কি অতটুকু ইমান আছে যতটুকু ইমান থাকলে তাদের উপর রমজানের রোজা হয়। বাংলাদেশের মুসলিমদের মুসলিমদেরকে ইসলাম আছে যতটুকু ইসলাম থাকলে তাদের সামর্থ্যবানদের উপর জাকাত ফরাজ হয় বাংলাদেশের মুসলিমদেরকে বুঝ আছে বাংলাদেশের নব্বইভাগ মুসলিমদের আকিদা সঠিক না হবার কারণে যদি পাঁচ আক্ট নামাজ রমজানের রোজা জুমআন নামাজ সামর্থ্যবানদের জাকাত হজ সহ শরীয়তের অন্য কোন ফরজ কিংবা ওয়াজিব বিধান না বদলায় যদি আকিদা সঠিক না হবার কারণে অন্য কোন ফরজ বা ওয়াজিব বিধানের বাস্তবায়নকে মুলতবি না রাখা হয় তাহলে কেন শুধু জিহাদের ক্ষেত্রে ব্যতিক্রম হবে কোন দলের ভিত্তিতে হবে বাস্তবে আমরা দেখি নব বিভাগ মানুষের তাও না থাকার কথা বলা সত্ত্বেও এই আলিমগন স্বীকার করেন যে এই নব বিভাগ মানুষের সাথে সাধারণত একসাথে জামাতের পাচাক্ত ফরজ নামাজ থেকে শুরু করে জুমান নামাজ ঈদের নামাজ আদায় করা যাবে তাদের সাথে ইফতার করা যাবে তাদের কোরবানির গোস্ত খাওয়া যাবে একই সাথে কোরবানি করা যাবে তাদের সাথে মুসলিম হিসেবে সম্পর্ক বজায় রাখতে হবে তাহলে শরীয়তের অন্য কোনো ফরজ বিধানের ক্ষেত্রে যে বিষয়টি প্রতিবন্ধক হচ্ছে না কেন শুধু ফরজ জিহাদের ক্ষেত্রে সেটা প্রতিবন্ধক গণ্য হবে मासिमपुर जो जिहा और रोजार्कुम एक ही भाषा आलिक বক্তব্যে কোথায় এই শর্ত এসেছে বলবেন বরং ইসলামের ইতিহাস থেকে আমরা এর উল্টো চিত্রটাই দেখতে পাই আমরা এমন কিছু উদাহরণ এখন দেখবি ইজ ওস হুজ ফ্রাম অ্যাল আউস বট হি ওজ ইন থ্রিস্ট হি ওজ এ মুশ্রফ হি দিন বেস এসলাম মুসলিম লেফ্ট ফোর দফ ওন এন্ড হি দিট জ মুসলিম ইন ওহদ ই And he was wounded. So before he dies, some of his relatives come to him and said, when they saw him, they said, this is Usairim. As far as we know, he wasn't interested in becoming Muslim. What is he doing here? So they rush up to him and they asked him, they said, Usairim, did you fight for the sake of Islam or did you fight for the honor of your people? He said, no, I fought for the sake of Islam. So Usairim is the opposite of Qazamah. And then he dies. And Rasulullah ﷺ said he is in Jannah. Abu Hurairah would later on ask the people. He would quiz them. He would say, Tell me about a man who entered into Jannah without praying one prayer to Allah Azza wa Jalla. And if they don't know the answer, he told them it was Osairan. Rasulullah ﷺ said, Imam Makhari, عَمَلًا يَسِيرًا وَأَجْرًا He did very little, but he was rewarded Allah. Therefore shahada is the one deed that would guarantee a person the highest levels of Jannah without doing anything else. Here Usairim did not pray, did not fast, did not do anything. All what he did was say, I shahadu allah ilaha illallah, I shahadu allah muhammad rasulullah and bani ta'jah as a shaheed and he received the high levels of Jannah. Shutran amra dikti pilan, Usairim radiyallahu tala anhu, ek namaz par al-aday jihadi gye chen, shuhid এবং জান্নি হয়েছেন অর্থাৎ হুদ রাসুল্লাহ আলহ্লামের জমানায় আকিদা সহিম অর্জন করা বা এ জাতীয় অন্য কোন কিছু ফরজিহাজের ক্ষেত্রে শর্ত হিসেবে আনা হয়নি তাহলে সর্বদা দলিল অনুসরণের দাবি করা সালফে সালেহিনের পদঙ্ক অনুসরণের দাবি করা শাহগণ কিভাবে এমন একটি কথা বলতে পারেন লক্ষণীয় বিষয় হল তার বিয়া আকিদার জ্ঞান অর্জন করা বা অগুরুত্বপূর্ণ প্রমাণ করা আমাদের উদ্দেশ্য না কিন্তু মানহাজের উপর প্রতিষ্ঠিত কথা আর তা তাহলে যতটুকু তাওহিদ থাকলে আকিদার জ্ঞান থাকলে নামাজ ফরজ হয় প্রজা ফরজ হয় ততটুকু তাওহিদ ও আকিদার জ্ঞান থাকলেই জিহাদ ফরজ হয় এবার আমরা সিরাপ থেকে আরেকটি উদাহরণ দেখবিল فأنتم فقط في التذكير يوم فت في مكتب مسلمة الفت أبو سبيان ومنعه رضي عنه أسلم يوم الفت الفت كان متى يا عباد الله كان في عزرين من رمضان ليس كذلك هؤلاء كانوا مشركين أبناء مشركين أبناء مشركين يعني عقوب طويلة والشرك يغري بدمه حتى بعض الناس كان الواحد منهم إذا أقسم مع انفعال هذا يقسم بالله والعزة ويرجع جد دماغهم من نبيه ويستغضبه فأسلموا يوما الفتح مغلوة كنين في شباب فهذا الأسلام هو من فرق بعد أن فعلوا ما فعلوا فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما تضمني أن يفاعد بكم قالوا أقن كريم وابن أقن كريم لأن فيه شيخ يوح فيه شيخ فالقلوب فلا الحق الشيخ يعين الكثار على معرفة الحق على الإسلام ده. طيب رقي معاهم كم من رمضان في 19 ورغبه اطمن في شعوا تعاونا لتقه الناس اليوم اللي كنت طلبت العلم اليوم ايه لازم نتعلمه مش المطلوب ان هو اللي الدين انا مشرك بالمشرك بالمشرك بالمشرك الذي لا يرضى عن هواه على ان صلاح والسلام المعصوم باطل يا هذا با سفيان انت ومسلمة الفتم تنقصوا في غد ويرضى بعض الله بن مسعود رضي الله عنه عبد الله بن عباس رضي الله عنهما وعمر بن الخطاب وعلي رضي الله عنهما وعبد الله بن عمر رضي الله عنهما وزيد بن ثابت اولئك طهاب الصحابه المشهورين ماذا قالوكم وانقللكم السحابة يعلموكم ما يفصل هذا كلمة لا اله المماتية روح الامة فالامة ديهاب فالعلم الغرر منه العمل به أما أن نتعلم دون أن نعمل به مشكلة نحن اليوم نسير على علم قضي الله سبحانه وتعالى ولولا العلم ما علمنا أن ديهاب قضى علينا ولا ما يريد الله فالعلم مطلوب للعمل العلم ليس راية بحد ذاته সুতরাং আমরা দেখলাম মক্কা বিজয়ের দিনে যারা ইসলাম গ্রহণ করেছিল যারা এর আগে প্রজন্মের পর প্রজন্ম ধরে মসজিদ ছিল যারা এর আগে ইসলাম ও রাসুল্লাহ সাল্ল আলী আসাল্লামের সবচেয়ে কট্টর শত্রুদের অন্তর্ভুক্ত ছিল তাদেরকেও এলম অর্জন কিংবা জ্ঞানের স্বল্পতার অজুহাত দেখিয়ে থেকে বিরত করা হয়নি বরং তাদের ইসলাম গ্রহণের মাত্র কয়েকদিন পর সংগঠিত হওয়া জিহাদেই কোদরাসল আলি সালামের নির্দেশেই তারা অংশগ্রহণ করেছেন তাহলে কিভাবে সুনার পথযাত্রী হবার দাবি করা এই শাইখগণ জিহাদের ব্যাপারে সুন্না বিরোধী এই ধরনের শর্ত যোগ করতে পারেন দেখব শাইফুল ইসলাম আলী যাকে সালাফিরা তাদের শেখ তাদের ইমাম বলেন তার অবস্থান আমরা দেখব ইমাম ইবনে তাই রহমতুল্লাহ আলাই সম্পূর্ণ সঠিক করা অত্যাবশ্যকীয় যুদ্ধরত মিশর ও সামের শাসকদের ব্যাপারে ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলী বলেছেন وهم من أحق الناس دخولا في الطائفة المنصورة التي ذكرها النبي صلى الله عليه وسلم بقوله في الأحاديث الصحيحة المستفيدة عنه لا تزال طائفة من أمة ظاهرين على الحق لا يضرهم من خالفهم ولا من خذلكم حتى تقوم الساعة وفي رواية لمسلمين لا يزال أهل الغربيين আর শাম মিশর ও এই দুইয়ের য়ে যেটা আছে তারা এই জমানায় দিনের জন্য যুদ্ধরত তারাই তো অন্তর্ভুক্ত হওয়ার মানুষের মধ্যে অধিক হকদার যেত একুমান আমার উন্মতির একটি দল সর্বদা হকের উপর বিজয়ী থাকবে যারা তাদের বিরোধিতা করবে ও অপমান করতে চাইবে তারা কেমত অবধি তাদের কোন ক্ষতি করতে পারবে না শেখুল ইসলাম এই বক্তব্যে মিশর ও সামের যে শাসকদের কথা বলছেন তারা হলেন তৎকালীন মামলুক সুলতান ও গভর্নর আর এই বিষয়টি সকলের জানা মামলুকেরা আকিদাতে সাধানত আশারই ছিলেন এবং এই আকিদার প্রচারের পৃষ্ঠপোষকতা করতেন এছাড়া অনেক সুফি সুফিমাশাই তাদের নৈকট্বপ্রাপ্ত ও প্রিয় ভাজন ছিলেন এসব শাসকদের আমলে তাইমিয়া রহমানের বিভিন্ন সুফি ধারণার বিভিন্ন তৎকালীন আরী আলিম ও সুফি মাশাইকদের বিপরীত অবস্থান গ্রহণের কারণে এই শাসকদের নির্দেশেই তাকে গ্রেফতার করা হয়েছিল আশা আরি ও আইলমুল কালাম প্রভাবিত অন্যান্য আকিদা সুফি আতার অনুষ্ঠান ও বিশ্বাসের খণ্ডনে। ইমাম ইবনে তাই প্রচেষ্টার বিশাল একটি অংশ ব্যয় করেছিলেন ইবনে সম্পূর্ণ সঠিক মনে করতেন না বিশেষ করে আল্লাহ আসমা সিফাতের ব্যাপারে আশারিদের অবস্থান তিনি ভুল মনে করতেন বর্তমান সলাফিয়া আলিম উপরুব্দ শাহেফ গণ ইবনে তাই রহমতুল্লাহ আলী অবস্থানেই রাখেন কিন্তু এত কিছু সত্ত্বেও ইবনে অন্তর্ভুক্ত হওয়ার মানুষের মধ্যে অধিক হকদান সম্পূর্ণ সঠিক না হওয়া তারা এদের না জানা বিদা ও ভ্রান্ত আকিদার প্রচলনের মতো বিষয়গুলোকে শেখুল ইসলাম ইবিত রী আলী ফরজ জিহাদের প্রতিবন্ধকাননি বরং সংশোধন সংস্কার ও ফরজ এবার বিদাতের বিরুদ্ধে বলেছেন সৎ আদেশ আর মন্দ কাজে নিষেধ করেছেন আবার জিহাদ যখন ফরজ হয়েছে তখন তা স্পষ্টভাবে ঘোষণা করেছেন সাধারণ মানুষকে ও শাসকদেরকে জিহাদে উদ্বুদ্ধ করেছেন ज शेखुल्ला दृष्टान और मान अनुसर दाबी कर ले दबे प्रमाण तरफने तैमियाल्ला फतोआ दिए आज सेवस्थाय ইবনী তাইমিয়া রহমতুল্লাহ আলী অনুসারী হবার দাবিদাবদের অনেককে দেখা যায় জিহাদকে মুলতবি রাখার ফতোয়া দিতে এবার আমরা আধুনিক সময়ের জিহাদের এমন একটি উদাহরণ যেখানে বিশ্ববরণ্য আরব ও অনারব আলিমগন আকিদা সম্পূর্ণ সঠিক না হওয়া এবং দিনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অজ্ঞতাকে ফরদ জিহাদের প্রতিবন্ধক বানান মুসলিম ওয়ার্ল্ড লীগুলা আলম আলী ইসলামী বলেছি তাদের ইসলামিক ফিক কাউন্সিল চোদ্দশ হিজরির সফর মাসে উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে অক্টোবরে অনুষ্ঠিত দশম অধিবেশনে একটি ফতোয় শেষ সময়ে সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে চলা আফগান জিহাদের ব্যাপারে বলা হয়েছে इसलमिक फिख काउन्सिल मतपार्थक्य छाई पहुंचे अफगान जिहाद्लमी जिहद और मुस्लिम सकल उपाय जिहद के समर्थन कर जरूर आहवान पे उद्देश्य हल ये मुस्लिमरा तर जाछ आई नहीं जिहद और युद्ध जहा वर्तमान समय इसलम्ध्रसर है স্বাক্ষরকারীদের অন্তর্ভুক্ত ছিলেন ইসলামিক ফিক কাউন্সিলের তৎকালীন চেয়ারম্যান শেখ আবদুল্লাহ আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ ইসলামিক ফিক কাউন্সিলের তৎকালীন ডেপুটি চেয়ারম্যান ড আব্দুল্লাহ উমর নাসিফ শেখ ড বকর আবু জায়দ শেখ সালেহ ইবনে ফৌজান আল ফৌজান শেখ মোহাম্মদ আফ সুবাই শেখ আবুল হাসান আলী নদাবি রহমতুল্লাহ আলী সহ আর অনেকে রাশিয়ার বিরুদ্ধে এ সময় আফগানিস্তানে যুদ্ধরত অবস্থায় ছিল সুন্নি মুজাহিদ্দিন বিভিন্ন শিয়া দল এমনকি কিছু মাওবাদী দলও সুন্নি মুজাহিদিনরা বিভক্ত ছিলেন সাতটি দলে যেগুলোর সমন্বয়ে গঠিত হয়েছিল ইসলামিক ইউনিটি অব আফগানিস্তান মুজাহিদিন এই দলগুলোর সদস্য ও আমিরদের অনেকেই ছিলেন আকিদাতে মাতুরিদি এবং বিভিন্ন সুফি বিশ্বাসী। এছাড়া শাক্তি মুজাহিদ দলের একটি ছিল ন্যাশনাল ইসলামিক ফ্রন্ট অব আফগানিস্তান এ দলটি সাংগঠনিকভাবে ধ্যান ধারণায় বিশ্বাসী ছিল এবং কাদিরিয়া সুফি তরিকার অনুসারী ছিল এ দলের আমির ছিলেন একজন পীর তার উপর আমাদের দেশীয় শাহেগণের ভাষায় কবর পূজা ও মাদার পূজাও সে সময় আফগানিস্তানে প্রথলিত ছিল লিপ্তিরকে লিপ্ত লিপ্ত এই জাতীয় যে কথাগুলো শেখ জাকারিয়া শেখ সৈফুল্লাহ শেখ আকরামুজামান ও তাদের মত অন্যান্যরা বাংলাদেশের ব্যাপারে বলছেন নিঃসন্দেহে সেগুলো আফগানিস্তানের ব্যাপারে আরো বেশি প্রযোজ্য ছিল যদি তাও না জানা শিরিক ও বিদাহাতের উপস্থিতি সাধারণ মানুষের অজ্ঞতা ইত্যাদি জিহাদের ব্যাপারে প্রতিবন্ধক হত जिहा दावा जिहा सन्संदेह कथा तत्कालीन अफगानिस्तान क्षेत्र छिक काउंसिले फतोवार क्षवरण्य आलिमगण विषयगुलीहवश्यक पूर्व शर्तबंधक बनाननी बारा स्पष्ट भावगानिस्तान जिहदा हल एक इसलमी जिहदा এবং সাধ্যমত এই জিহাদের জন্য অগ্রসর হওয়া প্রতিটি মুসলিমের জন্য অজিব অথচ এই বিষয়গুলো যদি ফরদ জিহাদের পথে প্রতিবন্ধক হতো তাহলে অন্য যে কোনো জায়গার চেয়ে আফগানিস্তানের ব্যাপারে এই বিষয়গুলো উল্লেখ করা বেশি গুরুত্বপূর্ণ ছিল অতএব এই বিষয়গুলো আসলে ফরজ জিহাদের ক্ষেত্রে পূর্ব শর্ত না এবং অজুহাত দেখিয়ে জিহাদ থেকে বিরত থাকা যাবে না उदाहरण देख लगभग अजीज बी अब्दुल्लाज शेख बकर अबू जयद शेख अबुल हसान अली नदवी शेख सालिह अल फौजान सह आधुनिक समय बरण्य अनेक आलिंग फतोआ देखल कम जिहागुल्दे शेखगण प्रचार कर এবং এই কথার পক্ষে কোরআন ও সন্ন্যাহ থেকে কোন দলিল তাদের দাবির মাঝে আমরা পেলাম না সঠিক করা, সঠিকভাবে উপলব্ধি করা অর্জন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এগুলোর ঘাটতি থাকলে জিহাদ করা যাবে না এমন কথা ভিত্তিহীন আকিদা কিংবা এলমগত ঘাটতির কারণে যদি শরীয়তের অন্য কোন ফরজ বিধান মূলতবি রাখা না হয় তাহলে জিহাদের ক্ষেত্রে ব্যতিক্রম অবাদ এই দাবি আসলে এই শাহেকদের নব উদ্ভাবিত ও মন করা যে শর্ত আরোপ করেছেন তা এইভাবে অধিকাংশ মানুষ যারা নিজেদের মুসলিম দাবি করে আমরা তাদের সাধারণভাবে মুসলিমই গণ্য করি আমরা তাদের ঢালাওভাবে কাফের মনে করি না আমরা মনে করি মুসলিম হিসেবে শরীয়তের ফরজ হকুমগুলো শরীয়তের নির্ধারিত শর্ত অনুযায়ী তাদের উপর সবগুলোই প্রযোজ্য জিহাদও এই সবাই হুকুমগুলোর অন্তর্ভুক্ত আমরা মনে করি পালনের পাশাপাশি সাধারণ মানুষদের মধ্যে প্রচলিত ভুল আকিদা আমল এবং তাহিদ থেকে শুরু করে জিহাদ পর্যন্ত ইসলামের বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষদের মধ্যে দাওয়াত সমান্তরাল ভাবে চালু রাখতে হবে নামাজের কিংবা রোজার হুকুম প্রযুক্ত হবার ক্ষেত্রে তাদের তাহিদ আছে ইমান আছে আর জিহাদের হুকুম পালন করার কথা আসলে তাদের তাহিদ নেই ইসলাম নেই এবং তারা মূলত জিহাদের মাস তালার ক্ষেত্রে এই বিষয়ে ভুল করেছেন আর মানুষ মাত্রই ভুল করে তবে একজনের ভুল কখনো আরেকজনের জন্য দলিল হতে পারে না আমরা আশা করব শাহেখগণ ও তাদের অনুসারীগণ তাদের এই ভুল কোরআন সুন্নার আলোকে শুধরে নিবেন ভুল সংশোধনে লজ্জা হবেন। কারণ আল্লাহ আলাদা আলাদা ভাবে জবাবদিহি করতে হবে কোন শেষ কিংবা বাদশা আমাদের পক্ষে জবাবদিহি করতে পারবে না আল্লাহ আমাদের সকলকে জানার বুঝার ও মানার টপিক দান করুন آمين واخر دعوانا أن الحمد لله رب العالمين رب جنبنا الفتن يا رب جنبنا المحن يا رب جنبنا الفتن يا المحن